আনাস ইবনু মালিক রাজিয়াল্লাহ তাল্নতে বর্ণিত যে নাবি সাল্লু আল্লাহ কিবলার দিকে দেয়ালে কফ দেখলেন এটা তার নিকট কষ্টদায়ক মনে হলো কি তার চেহারায় তা ফুটে উঠল তিনি উঠে গিয়ে তা হাত দিয়ে পরিষ্কার করলেন অতপর তিনি বললেন তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তখন সে তার রবের সাথে একান্তে কথা বলে অথবা বলেছেন তার ও কিবলার মাঝখানে তার রব আছেন কাজেই তোমাদের কেউ যেন কিবলার দিকে থুথু না ফেলে বরং সে জানো তার বাম দিকে অথবা পায়ের নিচে তা ফেলে অতপর চাদরের আঁচল নিয়ে তাতে তিনি থুথু ফেললেন এবং তার এক অংশকে অন্য অংশের উপর ভাজ করলেন এবং বললেন অথবা সে এমন করবে